পরিবেশিত হবে আজকে আমাদের মূল আলোচনা তাবুকের যুদ্ধ তবে তার আগে অষ্টম হিজড়ির কিছু ঘটনা আমরা জেনে নিই ইমাম এবেন কাসির রেহমাহুল্লাহ তার আলবিদায় নিহায়া গ্রন্থে আল ওয়াকিদের একটি বরাত উদ্ধৃত করেন আল ওয়াকিদি অষ্টম হিজড়ির ঘটনাগুলো সম্পর্কে বলেন এই একই বছর হিজড়ি অষ্টম বর্ষে আল্লাহ রসুলসাল্ল আনি আসলাম আমর ইব্লাহ আসরদ্দুল্লাহ আনহুকে আজদ্ অঞ্চলের আল জালানদের দুই ছেলে জাইফার এবং আমারের কাছে পাঠান তাদের মাধ্যমে ওই অঞ্চলে মাজসি এবং আশেপাশে বেদৈনদের কাছ থেকে জিজিয়া আদায় করা হয় একই বছর আল্লাহ রসুল্লাহু আলী আলসালাম ফাতেমা বেলতে দাহ হাককে বিয়ে করেন কিন্তু সে আল্লাহ রসুল্ল আলী আসালামের কাছ থেকে বিচ্ছিন্ন হবার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায় তাই তিনি তাকে ছেড়ে দেন এই বছর দুধহজ্জা মাসে মারিয়াল কিপ্তিয়া রসুল্লাহ সাল্লাহু আলী আসসালামের সন্তান ইব্রাহিমকে জন্ম দেন উমুল মমিনরা এতে মারিয়ার প্রতি খুবই ঈর্ষাবোধ করেন কারণ তার গর্ভে রসুল্লাহ সাল্লু আলিউসালামের পুত্র সন্তান জন্ম নিয়েছে মারিয়ারে সন্তান হওয়ার সময় ধাত্রী ছিলেন রসল সাল্লাহ আলী ওয়াস্লামের দাসী সালমা তিনি আবু রাফের কাছে এই সন্তান হবার সংবাদ জানান আবু রাফে এসে রসল্লাহ সাল্ল আলী ওয়াস্লামের কাছে ইব্রাহিমের জন্মের সুসংবাদ জানান রসল্লাহ সাল্ল আলী আসালাম খুশি হয়ে তাকে একটি দাস প্রদান করেন ইব্রাহিমকে লালন পালনের জন্য উম্মে বারাবিন্ত মঞ্জির এবং তার স্বামীর কাছে অর্পণ করেন এটি হচ্ছে আল বিদায় ওয়ান নিহায়াতে আল ওয়াকিদির উদ্ধৃত কিছু অংশ এখানে বেশ কিছু বিষয় আল ও আকিদি উল্লেখ করেছেন যেমন এই বর্ণনাতে দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম মাজুসিদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করেছেন যদিও পর আনে শুধুমাত্র আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান ও ইহুদিদের কাছ থেকে জিজিয়া গ্রহণের কথা উল্লেখ আছে কিন্তু জিজিয়ার এই বিধান শুধু আহলে কিতাবের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং অন্য ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য অবশ্য আলিমদের মধ্যে একটি মত আছে যেখানে মনে করা হয় জিজিয়া কেবল আহলে কিতাবদের থেকে গ্রহণ করা যাবে অন্য ধর্মাবলম্বীর কাছ থেকে নয় তারা আল ওয়াকিদের এই বর্ণনাকে কোন একটা কারণে গ্রহণ করেননি তবে ঐতিহাসিকভাবে ইসলামী রাষ্ট্রে আহলে কিতাব ছাড়াও অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করত যেমন পারস্যের জোরস্ট্রিয়ান বা মজুসি যারা ছিল অগ্নিপুজারী শমেদ রুজ ভারতের হিন্দুরা এদের সবার কাছ থেকে জিজিয়ার বিনিময়ে ইসলামী রাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল জিজিয়া হচ্ছে এক ধরনের কর এই কর প্রদানের মাধ্যমে অমস্তিনরা ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকে এবং বসবাস করার অনুমতি পায় এবং নিরাপত্তা পায় এই কর কতটুকু হবে সেটা নিয়ে কোরআন বা সুন্নাহে সুনির্দিষ্ট কোন বিধান নেই যেমনটা যাকাতের ক্ষেত্রে আছে এই কর এত বেশি হওয়া যাবে না যে যা আদায় সাধ্য তাদের নেই যেমন অমর রাদাল মানহর সময়ে তিনি দেখলেন এক ইহুদি বৃদ্ধ লোক থেকে অতিরিক্ত জিজিয়া আদায় করা হয়েছে যার কারণে সে দরিদ্র হয়ে গেছে তিনি তখন তাকে জিজিয়ার ফিরিয়ে দিলেন আবার এতই কম হওয়া যাবে না যে যা আদায় করতে অমুসলিমদের মনে ইসলামী রাষ্ট্রের প্রতি কোনো সমীহ থাকবে না বা তারা বিষয়টাকে পাত্তা দেবে না আবার যেমন রোমানদের সাথে একটি যুদ্ধের আগে রোমানরা মুসলিমদের বলেছিল তোমাদের কত টাকা লাগবে বল তোমাদের এবছর যা দেয়ার দিব আগামী বছরও দিব কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করার ইচ্ছা আমাদের নেই রোমানরা মুসলিমদের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছিল না তাই তারা অনেকটা এভাবে বলেছিল যে টাকা বসার জন্য যুদ্ধ করতে এসেছ তো টাকা বসা দিয়ে দিচ্ছি তোমরা ভেগে যাও মুসলিমদের সাথে এভাবে ভিক্ষুকের মতো আচরণ করাটা নিঃসন্দেহে মুসলিমদের জন্য অপমানজনক ছিল স্বাভাবিকভাবেই মুসলিমরা রোমানদের এই প্রস্তাব গ্রহণ করেনি যদিও যুদ্ধের আগে শত্রুপক্ষকে জিজিয়ার প্রস্তাব দেয়া হয় এবং রোমানরা টাকা দিতে রাজিও হয়েছিল তবুও মুসলিমরা তাদের এই প্রস্তাবে রাজি হয়নি বরং তাদের সাথে যুদ্ধ করেছে এর কারণ হলো জিসিয়া আদায়ের সময় কাফেররা মুসলিমদের প্রতি অনুগত থাকবে এবং সমীহ করবে তা না হলে জিসিয়া আদায় হয় না জিতে হলো কাফিরদের উপর আধিপত্য বজায় রাখার একটি ব্যবস্থা যদি কাফিররা মুসলিমদের পাত্তাই না দেয় তাহলে জিসিয়া অর্থহীন হয়ে গেল আল্লাহ বলেন লা লা । যাদেরকে কিতাব দেযা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ইমান আনে না আর শেষ দিনের প্রতিও না আর আল্লাহ ও তর রসুল যা হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না আর সত্য দিনকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বর্ষতা সহকারে স্বেচ্ছায় জিজিয়া অর্থাৎ, কাফিরদেরকে মুসলিমদের কাছে বর্ষতা ও অধীনস্থতা স্বীকার করে জিজিয়া প্রদান করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাত এবং জিজিয়া এই দুটো এক জিনিস নয় যদিও আজকাল অনেকে বিষয়টাকে একই রকম মনে করে ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের একটি অস্ত্র হল জিসিয়া তারা এই বিষয়টাকে কেন্দ্র করে মুসলিমদের নানাভাবে আক্রমণ করে এই আক্রমণের জবাব দিতে গিয়ে অনেক মুসলিম বলে ফেলে আসলে জাকাত জিসিয়া এগুলো সব একই জিনিস এগুলো হলো রাষ্ট্রের কর বস্তুত এই দুটো এক নয় একজন মুসলিমের জন্য জাকাত হল একটি ইবাদত আর অমুসলিমরা জিসিয়া দেয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্রে থাকার অনুমতি ও নিরাপত্তা লাভ করে এবং বিনিময়ে সে ইসলামী রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং কোনো প্রকার ষড়যন্ত্র লিপ্ত হবে না ইমাম এবেন কাসির রহেমাহুল্লাহ তার তসির এবেন কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় অমর আদুল্লাহ আনু শামের খ্রিস্টানদের সাথে কেমন চুক্তি করেছিলেন তার একটি বর্ণনা দিয়েছেন জিজিয়া কর কুফুরি ও লাঞ্চনার নামান্তর এই শিরোনামে তিনি আলোচনা করেন আল্লাহ সোহান যে পর্যন্ত না তারা অধীনতা স্বীকার করে প্রজারূপে জিজ্ঞিয়া দিতে স্বীকৃত হয় তাদেরকে ছেড়ে দিও না সুতরাং মুসলিমদের উপর জিম্মিদের মর্যাদা দেওয়া বৈধ নয় সাহি মুসলিম আবুহরাই রাদ্লাহ আনহু থেকে বণিত আছে যে নবী সাল আলিহাসাল বলেছেন তোমরা ইয়াহুদি ও নাসারাদারকে প্রথমে সালাম দিও না এবং যদি পথে তোমাদের সাথে সাক্ষাৎ হয় তাহলে তাদেরকে সংকীর্ণ পথে যেতে বাধ্য করো। আর করমর রদেল্লাহ আনহু তাদের সাথে এরোপই শর্ত করেছিলেন আব্দুর রহমান এবিন গানাম আশ আর ই বলেন আমি নিজের হাতে চুক্তিনামা লিখে অমর রাজ আনহুর নিকট পাঠিয়েছিলাম চুক্তিপত্রের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ করছি সিরিয়ার অমুক অমুক শহরের খ্রিস্টানদের পক্ষ থেকে আল্লাহর বান্দা ও আমিরুল অমর রাদহুর প্রতি যখন আপনারা আমাদের উপর এসে পড়লেন আমরা আপনাদের নিকট আমাদের যান মাল ও সন্তান সন্ততি ও আমাদের ধর্মের লোকদের জন্য নিরাপত্তার প্রার্থনা জানাচ্ছি আমরা এই নিরাপত্তা চাচ্ছি এই শর্তাবলীর পরিপ্রেক্ষিতে যে আমরা এই শহরগুলিতে এবং এগুলোর আশেপাশে কোনো নতুন মন্দির গির্জা এবং খানকা নির্মাণ করব না এরূপ কোনো নষ্ট হয়ে যাওয়া ঘরে মেরামত ও সংস্কারও করব না এসব ঘরে যদি কোন মুসলিম মুসাফির অবস্থানের ইচ্ছা করেন তাহলে আমরা তাকে বাধা দিব না তারা রাতেই অবস্থান করুন অথবা দিনেই অবস্থান করুন আমরা পথিক ও মুসাফিরদের জন্য ওগুলোর দরজা ইবাদতের জন্য সময় খুলে রাখব যেসব মুসলিম আগমন করবেন আমরা তিন দিন পর্যন্ত তাদের মেহমানদারি করব আমরা ঐসব ঘরে বা বাসভূমিতে কোন গুপ্তচর লুকিয়ে রাখব না মুসলিমদের সাথে কোনো প্রকার প্রতারণা করব না নিজেদের সন্তানদেরকে কোন আন শিক্ষা দিব না নিজেরা শির করব না এবং অন্যদেরকেও শির্কের দিকে আহ্বান করব না আমাদের মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমরা তাকে বাধা দিব না মুসলিমদের আমরা সম্মান করব যদি তারা আমাদের কাছে বসার ইচ্ছা করেন তাহলে আমরা তাদের জন্য জায়গা ছেড়ে দেব কোন কিছুতেই আমরা নিজেদেরকে মুসলিমদের পোশাক পরিচ্ছদ টুপি পাগড়ি স্যান্ডেল চুলের স্টাইল বক্তৃতা উপনাম ইত্যাদির অনুকরণ করব না আমরা তাদের কথার উপর কথা বলবো না আমরা তাদের পিতৃপদবী যুক্ত নামে নামকরণ করব না জিন বিশিষ্ট ঘোরার উপর আমরা সওয়ার হব না আমরা কাঁধে তরবারে লটকাব না এবং নিজেদের সাথেও তরবারে রাখব না অঙ্গুরির উপর আরবি নকশা অঙ্কন করব না মদ বিক্রি করব না এবং মাথার অগ্রভাগে চুল কেটে ফেলব না আমরা যেখানেই থাকি না কেন আমরা আমাদের প্রথাযুক্ত পোশাক পরিধান করব আমাদের গির্জাসমূহের উপর ক্রুশচিহ্ন প্রকাশ করব না আমাদের ধর্মীয় গ্রন্থগুলো মুসলিমদের যাতায়াত স্থানে এবং বাজারসমূহে প্রকাশিত হতে দেব না গির্জায় উচ্চ স্বরে ঘণ্টাধনি বাজাব না মুসলিমদের উপস্থিতিতে আমাদের ধর্মীয় পুস্তকগুলি জোরে জোরে পাঠ করব না রাস্তাঘাটে নিজেদের চালচলন ও রীতিনীতি প্রকাশ করব না নিজেদের মৃতদের উপর হায় হায় করে উচ্চস্বরে শোক প্রকাশ করব না এবং মুসলিমদের চলার পথে মৃতদেহের সাথে চলার সময় বাতি নিয়ে চলব না মুসলিমদের কবরের কাছে আমাদের মৃতদের কবর দিব না যে সমস্ত গোলাম মুসলিমদের হাতে বন্দী হবে তাদেরকে আমরা ক্রয় করব না আমরা অবশ্যই মুসলিমদের শোভাকাঙ্ক্ষী হয়ে থাকব মুসলিমদের ব্যক্তিগত বিষয়ে গোয়েন্দাগিরি করব না যখন এই চুক্তিপত্র ওমর আদিল্লাহ আনহুর সামনে পেশ করা হলো তিনি তাতে আরও একটি শর্ত বাড়িয়ে দিলেন তা হচ্ছে আমরা কখনো কোনো মুসলিমকে প্রহার করব না অতঃপর তারা বলল এসব শর্ত আমরা মেনে নিলাম আমাদের ধর্মাবলম্বী সমস্ত লোকই এসব শর্তের উপর নিরাপত্তা লাভ করল এগুলোর কোনো একটি যদি আমরা ভঙ্গ করি তাহলে আমাদেরকে নিরাপত্তা দানের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব থাকবে না এবং আপনি আপনার শত্রুদের সাথে যা কিছু করেন আমরাও অরিযোগ্য এবং উপযুক্ত হয়ে যাব কাজেই জিজিয়া প্রদানের মাধ্যমে অমুসলিমরা মুসলিমদের সমান মর্যাদা ও সুযোগ সুবিধা লাভ করে এমনটা নয় এখনকার ভাষায় তাদেরকে বলা যেতে পারে সেকেন্ড ক্লাস সিটিজেন বরং জিজিয়ার মাধ্যমে তারা নিজেদের অধীনস্থতা স্বীকার করে নেয় এবং এর বিনিময়ে তারা ইসলামী রাষ্ট্রের কাছ থেকে বসবাস করার সুযোগ পায় এবং নিরাপত্তা লাভ করে আল ওয়াকিদির বর্ণনায় ফাতিমা বিনতে দাহাকের সাথে আল্লাহ সাল্লু আলি ওয়াসালে বিয়ের কথা এসেছে যাকে তিনি বিয়ের পর পরই তালাক দিয়ে দেন আমরা অনেকেই মনে করি আল্লাহ রসুল্লাহ আলি আসলাম কখনও কাউকে তালাক দেননি আসলে বিষয়টা এমন নয় তিনিও তালাক দিয়েছেন যদিও এই মহিলার নাম আল আকিদি ফাতেমা বিনতে দাহাক হিসেবে উল্লেখ করেছেন তবে তার নাম নিয়ে বেশ কিছু মত আছে তবে বেশিরভাগ আলিমদের মতে তার নাম উমাইমা বিনতে আুমান ঘটনাটি ছিল এমন বিয়ের রাতে যখন আল্লাহ রসুল্লাহু আলি আসলাম তার কাছে গেলেন তখন তিনি বলে উঠলেন আউজবিল্লাহ মিনকা অর্থাৎ আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তখন রসল সাল্লাহ আলী আসলাম তাকে বলেন যিনি আশ্রয় দেন তুমি তার কাছে আশ্রয় চেয়েছ এরপর তিনি তাকে ছেড়ে দেন প্রশ্ন হচ্ছে কেন এই মহিলা আল্লাহ রসুল্লাহ আলী আসলামকে এই কথা বললেন আল্লাহ রসুল্লাহু আলি আসলামকে স্বামী হিসেবে পেলে তার খুশি হবারই কথা এই হাদিসের একাধিক বর্ণনা আছে বিভিন্ন বর্ণনার উপর ভিত্তি করে আলীমরা বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন একটি ব্যাখ্যা হলো সেই মহিলা জানতেনি না যে আল্লাহ রসুল সাল্লাহ তাকে বিয়ে করেছেন তাই তিনি আল্লাহর কাছে আশ্রয় আরেকটি ব্যাখ্যা হলো আল্লা রসুল সালু আলহি আসলামের অন্যান্য স্ত্রী ঈর্ষান্বিত হয়ে তাকে এই কথাটি বলতে বলেছেন যেন আল্লা রসুল সাল্লাহ আলি আসলাম তাকে পছন্দ না করেন আর আরেকটি ব্যাখ্যা হল সেই মহিলা ছিল অনেক উঁচু বংশের তার চোখে আল্লাহ রসুল সাল্ল আলিউসলাম ছিলেন সাধারণ মানুষ কারণ সে নিজের স্বামী হিসেবে এমন কাউকে চাইছিল যে একজন রাজা তাই আল্লাহ রসুলসাল্ল আলি আসলাম যখন তার দিকে হাত বাড়ান তখন সে বলে ওঠে একজন রানী কি সাধারণ কাউকে বিয়ে করতে পারে এটা ছিল তার জাহেলি মানসিকতার বহিপ্রকাশ যে কারণে হোক এই বিয়েটি আর সামনের দিকে গড়ায়নি আল্লাহ রসুলসাল্ল আলি আসলাম এমন কাউকে বিয়ে করতে চাননি যে তাকে পছন্দ করে না আল ওয়াকিরি উল্লেখ করেন এই বছর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াস্লাম একটি পুত্র সন্তান লাভ করেন যার নাম তিনি রাখেন এই পুত্র সন্তানের জন্ম হয় তার দাসী মারিয়ার গর্ভে মারিয়া কিফতীয়া প্রথম জীবনে খ্রিস্টান ছিলেন আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসলাম যখন মিশরের মোকাউকিসকে ইসলাম গ্রহণের আহ্বান করে চিঠি পাঠান প্রত্যুত্তরে সে আল্লাহ রসুল্সাল্লাহু আলী ওয়াস্লামকে অনেক উপহার সামগ্রী এবং সাথে উপহার হিসেবে দাসী মারিয়া কিফতীয়াকে পাঠায় মারিয়া ঠিক কবে ইসলাম গ্রহণ করেছিলেন সেটা জানা যায় না তবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এটা নিশ্চিত খাদিজা রাদেলো আনহা ছাড়া আল্লাহ রসুল্সাল্ল আলহামের আর কোন স্ত্রীর গর্ভে তার কোনো সন্তান হয়নি এ বিষয়টি নিয়ে অনেকেই অস্বস্তিপোধ করে যে আল্লাহ রসুল্সাল্লাহ আলহিাসের কিভাবে দাসী থাকতে পারে ইসলাম কিভাবে দাসপ্রথা সমর্থন করতে পারে প্রথমত এর উত্তর খুব সাধারণ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন দাসপ্রথাকে বৈধতা দিয়েছেন আর তিনি যেটার বৈধতা দিয়েছেন সেটা মেনে নিতে আমাদের অস্বস্তি বোধ করার কিছু নেই আমরা কোনটাকে ভালো আর কোনটাকে মন্দ বলব সেটা আমাদের সময়কার মানদণ্ড ও রুচি দ্বারা প্রভাবিত সমকালীন মানদণ্ড আর রুচিকে সর্বোৎকৃষ্ট আর ভুলের ঊর্ধ্বে মনে করার কোন কারণ নেই কারণ সময়ের সাথে মানুষের ভালো বোধ বদলায় অতীতে সে যেটাকে খুবই ভালো আর স্বাভাবিক মনে করত আজ সেটাকে সে ঘৃণা করে তাই বর্তমানে চোখ দিয়ে অতীতকে ভারী লাগে ইসলাম এমন একটি ধর্ম যার সুনির্দিষ্ট কিছু মানদণ্ড আছে যা কেয়ামত পর্যন্ত বহাল থাকবে অতীত বর্তমান ভবিষ্যৎ কোন সময়েই ইসলামের মানদণ্ডে কোন পরিবর্তন আসে না জনপ্রিয়তা কিংবা মানুষের চাহিদা উপযোগী হবার জন্য ইসলাম কোনো পরিবর্তন হয় না আমাদের সময়ে দাসপ্রথাকে বাঁকা চোখে দেখা হয় এবং আমরা অভ্যস্ত নই বলে দাসপ্রথাকে বর্বর ও অমানবিক মনে করাটা আমাদের দুর্বলতা ইসলামকে বুঝতে না পারার ব্যর্থতা দ্বিতীয়ত ইতিহাসে দাসপ্রথা বলতে আমরা যে ধরনের ছবি কল্পনা করি তা মূলত ইউরোপিয়ান দাসপ্রথা যেখানে দাসদের অধিকার বলে কিছুই ছিল না বরং তারা বছরের পর বছর চরমভাবে নির্যাতিত হত ইউরোপিয়ানরা বিভিন্ন দেশ দখল করে কলোনি বানিয়ে পুরো একটি জাতিকে দাস বানিয়ে রাখত এবং আইনগত ও সামাজিক দৃষ্টিতে তাদের মানুষের মর্যাদা দিত না এই গত শতক থেকে তারা এই ধারণা থেকে বের হয়ে এসে সভ্য হবার চেষ্টা করছে যদিও তার সরাসরি দাসপ্রথা বিলুপ্ত করেছে কিন্তু পরোক্ষভাবে এখনও তারা বিভিন্ন প্রকারের অর্থনৈতিক চুক্তি অবরোধ ঋণ রাজনৈতিক চাপ এবং সামরিক হুমকির মাধ্যমে অন্য জাতির সম্পদ ও ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এটা হলো তথাকথিত সভ্য সমাজে প্রচলিত দাসপ্রথা ইসলাম পূর্ববর্তী যুগে দাস বানানোর অসংখ্য উপায় প্রচলিত ছিল আর একবার দাস হবার পর মুক্তির আর কোন উপায় ছিল না বললেই চলে কেউ ঋণ নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে ঋণদাতা দাস বানিয়ে ফেলত অপহরণ করে ডাকাতি করে হরহামেশা মানুষ মানুষকে দাস বানিয়ে নিত অপহরণ ছিল ইউরোপিয়ানদের দাস বানানোর বহুল প্রচলিত কৌশল ইউরোপের দাস প্রথার ইতিহাস খুবই নারকীয় আফ্রিকার গ্রামে গ্রামে গিয়ে আগুন জ্বালিয়ে লুট করে তারা অজস্র লোককে দাস বানিয়ে পশুর পালের মতো জাহাজে করে ইউরোপে নিয়ে আসত এবং অমানসিক পরিশ্রম করাত ইউরোপিয়ানদের নির্মম অত্যাচারে লক্ষ লক্ষ দাস মারা গেছে অন্যদিকে ইসলামে দাস প্রথার বিষয়টি ভিন্ন ইসলামে দাস বানানোর কেবল একটি পন্থা আছে আর সেটি হচ্ছে জিহাদ ফি সাবিল অন্যদিকে দাসমুক্তির অসংখ্য উপায় রয়েছে ইসলামে দাসদের মানুষ হিসেবে গণ্য করা হয় তাদের অধিকার আছে তাদেরকে মারধর করা যাবে না তাদেরকে সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেওয়া যাবে না ইসলামের ইতিহাসে অনেক আলেম এবং আমির ছিলেন যারা ছিলেন দাস মামলুপ রাজবংশ যারা দীর্ঘদিন মিশ শাসন করেছে তারা প্রথম জীবনে দাস ছিল অষ্টম হিজড়িতে আরও একটি ঘটনা ঘটে আর তা হল আল্লাহ রসুলসাল্ল আলী আসলামের মেয়ে জাইনাবের মৃত্যু জাইনাব ছিলেন আল্লাহ রসুলসাল্ল আলী ওয়াস্লামের বড় মেয়ে তার স্বামী ছিল আবুল আসেনার রাবি যার কথা আমরা আগে আলোচনা করেছি মদিনে আসার পর থেকেই জাইনাব অসুস্থ হয়ে পড়েছিলেন সে অসুস্থতা পাকা পাকাপাকিভাবে তার শরীরে ঠাঁই করে নেয় নিয়মিতই তিনি অসুস্থ হয়ে পড়তেন অবশেষে হিজরি অষ্টম বর্ষে তিনি ইন্তেকাল করেন এবার আমরা প্রবেশ করব হিজরির নবম বর্ষে এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিহাদ হল গজবাই তাবুক এই যুদ্ধে মুসলিমরা তিরিশ হাজার মুজাহিদ নিয়ে তৎকালীন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে বের হয় তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে এটা বিশাল এবং অভাবনীয় একটা ব্যাপার ছিল কারণ রোমানরা ছিল সে সময় সুপার পাওয়ার আর মুসলিমরা মাত্র কয়েক বছর আগে পৃথিবীর বুকের রাজনৈতিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়েছে মুসলিমদের আগমন এতটাই নতুন খবর ছিল যে খোদ পারস্যের রাজা আল্লুর রসুল্সাল্ল আলিউসলামের চিঠি পড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কারণ আর তাকে চ্যালেঞ্জ করে চিঠি পাঠাবে এটা সে কোনোদিন কল্পনাও করেনি তার উপর এই ধরনের রাজারা বেশ অহংকারী স্বভাবের হয়ে থাকে ধরাকে সরাজ্ঞান করে এবং দুর্বলদের পাত্তা দিতে চায় না পতন হবার আগ পর্যন্ত তারা দেখাতে থাকে অন্যদিকে রোমানরা অবশ্য মুসলিমদের সমীহ করেছিল এর কারণ তাদের সম্রাট হিরাক্লিয়াসের জ্ঞান ছিল সে জানত আরব থেকে একজন নবীর আবির্ভাব হবে সে জানত এই নবীর অনুসারীদের শক্তি সামর্থ্য আজকে না থাকলেও কালকে ঠিকই হবে আর তাই সে আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসালামকে অসম্মান করেনি কিন্তু ক্ষমতা ধরে রাখার লোভে সে মুসলিমদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় রোমানদের সাথে মুসলিমদের যুদ্ধ চলেছে প্রায় আটশো বছর এই আটশো বছরে মুসলিমদের সাথে রোমানদের অসংখ্য যুদ্ধ হয়েছে এর আগে আমরা দমাতুল চান্দালের অভিযান এবং মোতার যুদ্ধ নিয়ে আলোচনা করেছি তারই পরিক্রমায় সংঘটিত হয়েছে তাবুকের যুদ্ধ প্রথমে আলোচনা করা যাক তাবুক যুদ্ধের পটভূমি নিয়ে আল্লাহ পবিত্রকর আনে বলেন হে ইমানদারগণ মুশৃিকরা তো অপবিত্র সুতরাং এবছরের পর তারা যেন মসজিদুল হারামের কাছে না আসে আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভামুক্ত করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়াত শত বছর ধরে হজ ও ওমরাকে ঘিরে ব্যবসা বাণিজ্য হত এটি ছিল ক্রাইশের জীবিকার মাধ্যম সারা বছরই হজ আর উমরা উপলক্ষে অসংখ্য মানুষ মক্কায় প্রবেশ করত এর উপরেই ক্রাইশদের অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছিল ক্রাইশদের কাছে তাই হজ বা উমরাহ কেবল ধর্মীয় আচার ছিল না বরং তারা ভালো করে জানত তাদের অর্থনীতির চাকা ঘুরছে হজ বা উমরাহকে ঘিরে কিন্তু নবম হিজরিতে রসল আলী ঘোষণা করলেন যে এই বছরের পর কোনো মশ্রিক মসজিদুল হারামে অর্থাৎ মক্কায় প্রবেশ করতে পারবে না সে সময় হেজাজের বাইরে আরবের তেমন কোনো গোত্র ইসলাম গ্রহণ করেনি এরকম অবস্থায় তাদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ করে দেয়া মানে হচ্ছে কুরাইশদের ব্যবসায় বিশাল ধস এবং স্বাভাবিকভাবেই কুরাইশরা এই সিদ্ধান্ত সহজভাবে নিতে পারছিল না এই প্রেক্ষিতে উপরোক্ত আয়াতটি নাজিল হয়। মুশ্রিকদের মসজিদুল হারামে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাদের অপবিত্রতার কারণে এই অপবিত্রতা হচ্ছে মূলত তাদের রুহের অপবিত্রতা আর্থিক ক্ষতির ব্যাপারে কোরাইশদের মনে যে চাপা আশঙ্কার জন্ম নিয়েছিল সেই ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করতে আল্লাহ বলছেন আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভমুক্ত করে দেবে নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এটাই হচ্ছে তাওয়াকুল আয়ের যদি কোনো উপায় হারাম হয় তাহলে মানুষের তা থেকে বিরত থাকা উচিত আর যদি হালাল হয় তবেই কেবল তা গ্রহণ করা উচিত কোনটায় লাভ বেশি আর কোনটায় কম সেটা দেখার আগে দেখতে হবে উপায়টি আদৌ হালাল কিনা কেননা লাভ ক্ষতির ব্যাপারটা আল্লাহর হাতে এভাবেই ইসলাম আমাদের চিন্তাধারা বদলে দিতে এসেছিল সাধারণত মানুষ প্রথমেই লাভ ক্ষতিকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেয় কিন্তু ইসলাম ক্রাইসদেরকে অন্যভাবে চিন্তা করতে শেখাল ক্রাইসদের জন্য বিষয়টা মেনে নেওয়া সহজ ছিল না কারণ ব্যবসা ছাড়া আর কোন কিছুতে তারা অভ্যস্ত ছিল না ছিল তাদের অন্য কোন দক্ষতা বা জ্ঞান আর মক্কাও এমন কোন উর্বর ভূমি ছিল না যে সেখানে কৃষিকাজ করে খাওয়া যাবে পাথরের ভূমি আর খুবই অল্প বৃষ্টিপাতের এই অঞ্চলের লোকগুলোকে যখন বলা হল যে তাদের জীবিকার একমাত্র মাধ্যম বন্ধ হয়ে যাবে তখন তারা দুশ্চিন্তায় পড়ে গেল আল্লাহ তখন তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাদের অভাবমুক্ত করে দেবেন আল্লাহর আদেশ পালন করলে আল্লাহ আমাদের বঞ্চিত করবেন না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছেন যারা সুদ বা অন্যান্য হারাম পন্থায় জীবিকা অর্জন করে এবং ওই হারাম পথ থেকে সরে আসতে চায় না কারণ সেটা ছাড়া তাদের আর কোনো উপার্জনের উৎস নেই হয়তো কেউ একজন হারাম পন্থায় অর্থ উপার্জন করছে তাকে গিয়ে যদি বলা হয় আপনি এই কাজটা ছেড়ে দিন সে জবাব দেবে আমি তাহলে কি খেয়ে বাঁচব বাড়ি গাড়ি করতে ব্যাংক থেকে সুদে লোন নেয়া কিংবা বেশি লাভের আশায় ফিক্সড ডিপোজিট রেখে উচ্চ হারে সুদ নেয়া এখন সমাজে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারে সতর্ক করতে গেলে সবাই সমস্যরে বলে ওঠে ব্যাংক থেকে লোন না কিভাবে বাড়ি করব ফিক্সড ডিপোজিট না রাখলে খরচ চালাব কি দিয়ে তাদের চেনে রাখা উচিত الله تعالى يقول فاذا بلغنا اجله فامسكوه بمعروف او فارقوه بمعروف واشهدوا ذوي عدل منكم واقيموا الشهادة لله ذانكم يعظ بهم من كان يؤمن بالله واليوم الاخر যার কাক আছে তার জন্য আল্লাহ উপায় সৃষ্টি করে দেবেন এবং এমন সব উৎস থেকে তাদের রিস্ক দিবেন যা তারা কখনো কল্পনা করেনি সুরা তালাক আয়াত দুই এবং তিন এটা আল্লাহ কারোর যদি তাকুয়া থাকে এবং আল্লাহর উপর ভরসা থাকে তাহলে রিস্ক নিয়ে ভাবতে হবে না আল্লাহই সুরা আত্মাওয়ার পরের আয়াতে আল্লাহ বলছেন আহলে কি মধ্যে যারা যারা আল্লাহ ও রোজ হাসরে ইমান আনে না আল্লাহ ও তার রসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না কর জোরে তারা জিজিয়া প্রদান করে ইবেন কাসির রেমাহুল্লা এই দুই আয়াতের সংক্ষিপ্ত তস্বিরের মাধ্যমে নবম হিজরি ও এতে তাবুক যুদ্ধের পটভূমি সম্পর্কে বর্ণনা শুরু করেন ইবেন কাসির মতে তাবুক জিহাদের উদ্দেশ্য ছিল ইসলামের সম্প্রসারণ ইসলামকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার শরীয়তসম্মত পদ্ধতি হল জিহাদ তাবুকের যুদ্ধ এই কারণেই সংঘটিত হয়েছিল কারণ আরবের পরে ছিল রোমান সাম্রাজ্য আর রোমান সাম্রাজ্য ছিল ইসলাম প্রসারের পথে বড় বাধা আল্লাহ তারা বলেন হে মুমিনগণ ওই কাফিরদের সাথে যুদ্ধ কর যারা তোমাদের আশেপাশে অবস্থান করছে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা খুঁজে পায় আর জেনেরা রাখো যে আল্লাহ মুতাকিদের সাথে রয়েছেন সুর আতা আয়াত একশো তেইশ আশেপাশের কাফির বলতে এখানে বোঝানো হচ্ছে রোমানদের কারণ তখন পুরো হিজাজ ইসলাম গ্রহণ করেছে এর সংলগ্ন অঞ্চলে রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল রোমানদের পক্ষ থেকে মুসলিমদের প্রতি আশু কোন হুমকি ছিল না কিন্তু আল্লাহ মুসলিমদের আদেশ করেছেন মুসলিমদেরকে রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য এটা ছিল জিহাদের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি আদেশ এই আদেশের পর রসল্লাহ আলি আসলাম ইসলামের তখনকার ইতিহাসে সবচেয়ে বড় সৈন্যবাহিনী গঠন করা শুরু করেছেন সাধারণত আলিউসলাম কোন জিহাদের প্রস্তুতি গ্রহণ করলে সেটি গোপন রাখতেন যেন শত্রুবাহিনীকে অতর্কিতে আক্রমণ করে চমকে দেয়া যায় কিন্তু তাবুক যুদ্ধের ক্ষেত্রে নবীজি সাল্লু আলিউসলাম বিষয়টি গোপন না রেখে প্রথম দিন থেকেই পুরো বিষয়টি প্রকাশ করে দেন এর বেশ কিছু কারণ ছিল প্রথমত মুসলিমরা নতুন এক ধরনের সেনাবাহিনীর মোকাবেলা করতে যাচ্ছে এবারে প্রতিপক্ষ কোনো আরব গোত্র বা চেনা জানা কেউ নয় প্রবল পরাক্রমশালী রোমান সাম্রাজ্য সম্বন্ধে আরবের মুসলিমদের তেমন কোন ধারণাই ছিল না তারা এমন এক সাম্রাজ্যের মুখোমুখি হতে যাচ্ছিল যারা তাদের ক্ষমতা ও সামরিক শক্তিমত্তার জন্য কয়েক শতাব্দী জুড়ে বিখ্যাত ছিল দ্বিতীয়ত রোমানদের বিরুদ্ধে জিহাদের অর্থ হল বেশ বড় একটা দূরত্ব অতিক্রম করে ময়দানে যেতে হবে এজন্য তিনি চেয়েছিলেন সবাই যেন এটা মাথায় রেখে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারে তৃতীয়ত সময়টা ছিল ভ্রমণের জন্য খুবই প্রতিকূল গ্রীষ্মের মাঝামাঝি প্রচণ্ড গরম আর শুষ্ক অন্যদিকে এটা হলো খেজুর পাকা সময় আরববাসীদের জন্য এটা খুবই লোভনীয় সময় কেননা মদিনার অর্থনীতি প্রধান আর তাদের ফসল হচ্ছে মূলত খেজুর এই সময়ের জন্য তারা সারা বছর ধরে অপেক্ষা করে কিন্তু এই লোভনীয় সময়ে এল জিহাদের ডাক যেটা নিঃসন্দেহে বড় একটা পরীক্ষা ছিল এই যুদ্ধের লক্ষ্যস্থ সম্পর্কে গোপনীয়তা বজায় রাখার তেমন কোন প্রয়োজন ছিল না কারণ এর আগে মুসলিম সেনাবাহিনী মদিনা ছেড়ে চলে গেলে আশেপাশের শত্রুদের হাতে আক্রান্ত হবার আশঙ্কা ছিল কিন্তু আশেপাশের বেশিরভাগ গোত্রই মুসলিম রাজনৈতিক শক্তির সামনে বশ্মতা স্বীকার করায় তাবুক যুদ্ধে প্রাক্কালে সেই ভয় আর ছিল না পঞ্চমত এই যুদ্ধ ছিল সেই পর্যন্ত সবচাইতে বড় অভিযান এর জন্য অর্থায়ন প্রয়োজন ছিল প্রচুর আর তাই জিহাদ অর্থায়ন করার জন্য প্রকাশ্যে আহ্বান করা হয় এটি আরেকটি কারণ এসব কারণে রসল সাল্লি আসলাম আগে থেকে স্পষ্ট জানিয়ে রাখলেন যে রোমানদের বিরুদ্ধে জিহাদে যাওয়া হবে এবার আলোচনা করা যাক তাবুক যুদ্ধের অর্থায়ন নিয়ে কোরআনে একটি আয়াত বাদে বাকি সবখানেই আগে সম্পদ এবং তারপর জানের কথা বলা হয়েছে এর কারণ জিহাদে প্রচুর অর্থ সম্পদ দরকার হয় অতীত কিংবা বর্তমান জিহাদ সব সময় অর্থ সম্পদ গ্রাস করে ফেলে এজন্যই আল্লাহ তালা কোরআনের মাধ্যমে এবং রসুল্লাহ সাল্ল আলি ওয়াস্লামের হাদিসের মাধ্যমে জিহাদের ময়দানে আল্লাহর পথে ব্যয় করতে উদ্বুদ্ধ করেছেন ইমাম কর্তুবী রেহম বলেছেন সব সাদাকার সাব দশগুণ বৃদ্ধি পায় কিন্তু আল্লাহর পথে সবাব বৃদ্ধি পায় সাতশো গুণ কারণ সুরাবাকারায় আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর রাস্তা শিও ধনসম্পদ সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে সাতটি শিশু জন্মায় প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে ইভেন হাজার আল্লাহ সালানী রহম্লা বলেছেন ফি সাবিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তা কথাটি সাধারণত জিহাদের ক্ষেত্রেই বলা হয় এজন্য আল্লাহর রাস্তার ব্যয়ের মাহাত্ম অনেক বেশি তাবুক যুদ্ধের জন্য রসুল্লাহ সাল্লী ওসালাম অর্থ জোগাড় শুরু করলেন কাজটা ছিল অনেক কঠিন কেননা ফসল তোলার ঠিক আগ মুহূর্তে ওই সময়টায় মুসলিমদের হাতে তেমন কিছু ছিল না তারপরও সাহাবারা যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী সম্পদ ছেলে দিচ্ছিলেন আবু বক্কর ওমার রদেল্লা আনহোমা তাদের পক্ষে যতটুকু সম্ভব ছিলেন তা দিয়ে দিলেন সেটা যথেষ্ট হল না তাই উসমান রদেল্লাহ আনহু লাগাম ও অন্যান্য সরঞ্জাম সহ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত একশটি উঠ এনে দিলেন এরপর রসুল্লাহ সাল্লু আলী আসলাম আরও অর্থায়ন চাইলেন উসমান রদিল্লাহ আরও একশোটি উঠ দিলেন রসুল্লাহ সাল্ল আলী আসলাম আরও চাইলেন উসমান রদিল্লাহ এবারও একশো উঠদান করলেন এরপর রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আবারও জিহাদের জন্য অর্থায়ন করার আহ্বান করলেন এবারও এগিয়ে এলেন উসমান রদিল্লাহ কিছু স্বর্ণ এনে রসুল্লাহ সাল্লু আলী আসলামের কোলে ফেলে দিলেন নবীজ সাল্ল আলিউসালামের আঙ্গুলগুলো তখন স্বর্ণ মুদ্রার মাঝে ডুবেছিল তিনি বললেন উসমান ভবিষ্যতে যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না সেই দিনে উসমান আফরান রাদু এত বেশি দান করেছিলেন যে পরবর্তী জীবনে তিনি যাই কিছু করুন না কেন আল্লাহ তালার ক্ষমা তার জন্য নির্ধারিত হয়ে যায় এতেই বোঝা যায় আল্লাহর রাস্তায় ব্যয় করার মাহাত্ম কত বেশি আর অমের আবনুল খতাব রাদেল্লা আনহুর ঘটনা তার মুখে শোনা যায় তিনি বলেন তাবুক অভিযানের একদিন আগের কথা আল্লাহরসু সাল্লাহ আলী আসলাম আমাদের আদেশ করলেন আমরা যেন জিহাদের সাদাক্কা করি ভাগ্যক্রমে সেই সময় আমার কাছে ভালোই টাকা পয়সা ছিল আমি ভাবলাম আবু বকরকে যদি কোনোদিন হারাতে পারি তবে সেটা আজই এরপর আমার যত অর্থ সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে বেরিয়ে পড়লাম আল্লাহরসুল্লাহু আলিউস্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আমি বললাম যা এনেছি তার সম পরিমাণ তাদের জন্য রেখে এসেছি এরপর দেখলাম আবু বকর তার সমস্ত সম্পদ নিয়ে হাজির হয়েছে আল্লা রসুলসাল্ল আলী ওসালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি রেখে এসেছ তোমার পরিবারের জন্য আবু বকর উত্তর দিলেন আমি আল্লাহ রসুলকে রেখে এসেছি আবু বকরকে আমি বললাম না তোমার সাথে আমি কখনোই পেরে উঠব না ভাল কাজে সাহাবিরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন এই চমৎকার অভ্যাসটি আমাদের মধ্য থেকে আজ হারিয়ে গেছে সাহাবিরা খেয়াল রাখতেন কে কেমন চলাত আদায় করছে সাওম পালন করছে সাদাকা করছে তারা নিজেদের মধ্যে এসব নিয়ে প্রতিযোগিতা করতেন অথচ আমরা এখন দুনিয়ার বিষয়ে এমনটা করি কে কত টাকার চাকরি করে কে কেমন ভালোবাসায় থাকে কার গাড়ি মডেল কি সেসব নিয়ে আমাদের যত আগ্রহ আর প্রতিযোগিতা আর ইসলামের বিষয়ে আমরা যেন কোনো মতে পাস মার্ক পেলেই বাঁচি সাহাবিরা ছিলেন এর পুরো বিপরীত তাদের প্রতিযোগিতার বিষয় ছিল দিন নিয়ে একটি হাদিস আছে যেখানে মোহাজিররা আল্লাহ রসুলসাল্লিসালামের কাছে বলছেন ইয়া রাসুল্লাহ আনসাররা আমাদের মতোই সাউম রাখে আমাদের মতোই সালাদ আদায় করে কিন্তু তারা সাদা আদায় করে কিন্তু আমাদের তো মতো কিছুই নেই এটা থেকেই বোঝা যায় ভালো কাজে তারা কতটা প্রতিযোগিতা করতেন দিনই কাজের ব্যাপারে ইসলাম আমাদের প্রতিযোগিতার শিক্ষা দেয় আল্লাহ তালা বলছেন ভাল কাজে যেন আমরা দৌড়ে যাই আর দুনিয়ার ব্যাপারে আমরা হব ধীর স্থির এটাই ইসলামের শিক্ষা তাবুকের অর্থায় মানে আরও ভূমিকা রেখেছেন আব্দুর রহমান এ বেন আউফ রাজিল্লা আহ তিনি এই জিহাদে দুই হাজার তীরহাম দান করেন এটা ছিল তার সম্পদের অর্ধেক এছাড়াও নিজেদের সম্পদ নিয়ে এগিয়ে এসেছেন আব্বাস এবেন আব্দুল মোত্তালিম তালহা এবেন ওয়াদদুল্লাহ মুহাম্মদ এবেন মাসলামা এবং আসিম এ বেন আদি রাদিল্লা কিছু মানুষের কিছুই ছিল না তবু তাদের যা আছে তা দিতে চেষ্টা করেছে এমনও জীবন ছিলেন আবু ওকাইল রিয়াল আনহো তিনি সারা রাত গায়ে গতরে খেতে খুব সামান্য কিছু অর্থ পেলেন আর সেটা বিক্রি করে মাত্র কয়েক মুঠো খেজুর কিনলেন পরের দিন সকালে তিনি হাজির হয়েছিলেন সেই অল্প কিছু খেজুর নিয়ে মুনাফিকরা তাকে নিয়ে উপহাস করার চেষ্টা করল বলল আরে এই কয়টা খেজুর দিয়ে হবেটা কি এই লোকের দান আল্লাহর কোনো দরকার নেই আরও একজন চিটকারি মেরে বলল আরে ওই খেজুর তো বরং তোর নিজেরই বেশি দরকার অন্যদিকে আব্দুর রহমান ইবেন আউস রদ আনহো যিনি অনেক পরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাকেও তার ছাড়ল না তাকে তারা বলল আরে সে তো লোক দেখানোর জন্য এত দান করে বেড়াচ্ছে মোনাফিকদের মধ্যে কিছু মানুষ ছিল যারা জিহাদে না যাবার অজুহাত খুঁজছিল তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন سِن فِي سَبِيلِ الله وَقَالُوا لا تَنْثُرُوا فِي الحَرِّ قُلِ النَّارُ جَنَّمَا أَشَدُّ حَرًّا لَوْ كَانُوا يَفْقَهُون فَلْيُضَحُّوا قَلِيلًا وَلْيَرْقُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ পেছনে থাকা লোকগুলো আল্লা রসল্লের বিপক্ষে বসে থাকতে পেরে খুশি হল আর তারা অপছন্দ করলো তাদের মাল ও যান নিয়ে আল্লা রাস্তা জিহাদ করতে এবং তারা বলল তোমরা গরমের মধ্যে বের হও না বলুন জাহান্নামের আগুন অধিকতর গরম যদি তারা বুঝত অতএব তারা সামান্য হেসে নিক এবং তাদের কৃতকর্মের জন্য অনেক বেশি কাঁদবে সুরা আত্মবা আয়াত একাশি এবং বিরাশি জিহাদের উদ্দেশ্যে বের হবার সময় আল্লাহ রসুল্সাল আলি ওয়াস্লাম মোদিনার দায়িত্বভার কারো কাছে অর্পণ করে যেতেন তাবুকে যুদ্ধে যাবার সময় রসল সাল আলহাসম মদিনার আমির হিসেবে মুহাম্মদ রাজহকে নিয়োগ করে যান আর আলী বিন আব তালিব রাজ আহোকে তার নিজ পরিবারে দেখাশোনার দায়িত্ব দিয়ে যান মোনাফিকরা সবসময় সবকিছুর মাঝে দোষ খুঁজে বেড়াত এবার তারা বলাবলি করতে লাগল মুহাম্মদ আলীকে রেখে গেছে কারণ জিহাদের ময়দানে সে একটা বোঝা অথচ আলী ছিলেন একজন বীর খুব আলী রাদহ তার অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিম আলী আসলাম ইতিমধ্যে তার বাহিনী নিয়ে আল জুর্ফ ক্যাম্পে অবস্থান করছিলেন আলী রাদহো নবীজ সালু আলী আসলামকে মুনাফিকদের মিথ্যাচারের কথা খুলে বললেন্লা সালু আলী আসলাম আলী মানসিক অবস্থা বুঝতে পারলেন তিনি বললেন তারা তো মিথ্যে বলছে আলী আমি তো তোমাকে আমার তত্ত্বাবধায়ক হিসেবে রেখে এসেছি কাজেই তুমি ফিরে যাও আমার এবং তোমার পরিবারের দেখাশোনা করো তুমি কি এটা ভেবে খুশি নও যে কাছে হারুন আলাহাইসালাম যেমন আমার কাছে তুমি তেমন পার্থক্য তো শুধু এতটুকুই যে আমার পরে আর কোন নবী আসবেন না যখন মূসা আলাহিসাম আল্লাহ আজালের সাথে কথা বলতে গিয়েছিলেন তখন বনি ইসরাইলের তত্ত্বাবধান করার জন্য হারুন আলাইস্লামকে রেখে গিয়েছিলেন রসুল্লাহ সালু আলী ঠিক সেভাবেই আলী রাজ আনহুকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন এই কথা ছিল সাহাবি হিসেবে আলী রাজ আনহুর জন্য এক বিশাল সম্মাননা আল্লাহ রসুল তার ও আলীর সম্পর্ককে মুসা ও হারুনের সম্পর্কের সাথে তুলনা করেছেন কিন্তু এই ঘটনাকে শিয়ারা বারাবারী পর্যায়ে টেনে নেয় তারা বলতে চায় এই হাদিস দিয়ে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম তার মৃত্যুর পর আলী রাজেল্লাহ আনহুকে খিলাফতের দায়িত্ব দিয়েছেন অথচ স্পষ্টতই এমন কিছু ইঙ্গিত এই নেই। আলী বিশেষ দায়িত্ব সালেন আর তা হল তার পরিবারকে দেখাশোনা করা মোদিরের অস্থায়ী তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদে বিন মাসলামা রাদেল্লাহ আনহু শিয়াদের যুক্তি অনুসারে মোহাম্মদ বিন মাসলামাই নবীজির পরে খলিফা হওয়ার কথা কিন্তু সে কথা কখনোই ওঠে না শিয়ারা উদ্দেশ্য প্রণীতিতভাবে এই হাদিসের মন ব্যাখ্যা দেয় তাদের ভুল বিশ্বাসকে সঠিক প্রমাণ করার জন্য আহ জামাতের অনুসারীরা অর্থাৎ আমরা এই ঘটনা থেকে সাহাবি হিসেবে আলীবেন বিশেষ মর্যাদার ব্যাপারে শিক্ষা নেয় এর বেশি কিছু নয় পুরো সিরাদ জুড়েই জিহাদের ব্যাপারে মনোবল ভেঙে দেয়া কথাবার্তা বলার অভ্যাস মুনাফিকদের মধ্যে দেখা যায় তাবহকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কিছু মুনাফিক বলা বলি করতে লাগলো। তোমাদের কি মনে হয় রোমানদের সাথে যুদ্ধ করা আরবদের সাথে যুদ্ধ করা একই কথা ওদের সাথে যুদ্ধ করতে গিয়ে তোমরা দড়িতে বাধা অবস্থায় ফিরে আসবে জিহাদে রওনা সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কখনোই ভালো অভ্যাস নয় এই ধরনের কথা সৈনিকদের হৃদয়ে শত্রুদের ব্যাপারে আতঙ্ক জন্ম দেয় তাই তাদের এই গোপন কথাবার্তাগুলো আল্লাহ আজবাজ নবীজি সাল্লা আলী আসালামকে জানিয়ে দেন নবীজি তখন সেই লোকগুলোর ব্যাপারে আম্মার এবং ইয়াসির রাদেলো আহকে বললেন থামাবদের ওরা যে কথা বলছে সেটা নিয়ে তাদের জিজ্ঞেস করো। তারা তো নিজেদের ধ্বংস ডেকে আনছে যদি তারা অস্বীকার করে তাহলে বলবে তোমরা এই এই কথা বলেছ আম্মার তাদের কাছে গিয়ে বললেন তোমরা অমুক তমুক কথা বলেছ যাও আল্লাহ রসলের কাছে গিয়ে মাফ চেয়ে আসো তারা রসোল্লা সাল্ল আলি আসলামের কাছে এসে বলল আমরা তো ঠাট্টামস্করা করছিলাম মাত্র আল্লাহ তাল্লাহ তখন কোরআনের একটি আয়াত নাজিল করলেন سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتوا بعد إيمانكم إن نعف عن طائفة আর যদি আপনি তাদের জিজ্ঞেস করেন তবে তারা বলবে আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম আহাকামের সাথে এবং তার রসুলের সাথে ছাট্টা করছিলে ছলনা করোনা তোমরা তো কাফির হয়ে গেছ ইমান প্রকাশ করার পর তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেইও। তবে অবশ্য কিছু লোককে আজাব দিব কারণ তারা ছিল গুণাহগার সুর আত্মবা আয়াত পঁয়ষট্টি এবং ছেষট্টি এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট হয় যে দিনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা কুফর পর্যন্ত গড়াতে পারে কেন আল্লাহ আজ্জাল বলেছেন ছলনা করোনা ইমান আনার পর তোমরা কাফের হয়ে গেছ এই মুনাফিকরা বলাবল করছিল যে মুসলিমরা রোমানদের সাথে লজ্জাজনকভাবে হেরে যাবে তারা মুসলিমদের সামর্থ্য নিয়ে তামাশা করছিল কোরআনের আয়াত হাদিস আল্লাতাল রসল সাল্লাম আলী আসালাম কিংবা সাহাবি অথবা ইসলামের কোন নিদর্শন নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা খুবই বিপজ্জনক এবং তা কুফরের দিকে নিয়ে যেতে পারে এটা নিফাকে চিহ্ন কাজেই কথাবার্তার ব্যাপারে সতর্ক হওয়া জরুরি কিছু কৌতুক আছে যেগুলো কোরআনের আয়াত বা সুরা নিয়ে মজা করে এগুলোকে আপাত দৃষ্টিতে নিরীহ কৌতুক মনে হলেও এগুলো এড়িয়ে চলা উচিত কেননা এগুলো অনেক সময় ধর্মদ্রোহিতার দিকে ধাবিত করতে পারে দিন ইসলাম একটি পবিত্র বিষয় এই দিনকে উচ্চ মর্যাদায় আসীন রাখা এবং এর প্রাপ্য সম্মান দেয়া মুসলিমদের দায়িত্ব নিজেরা যেমন নিজেদের দিনকে হেয়া করা যাবে না তেমনি অন্য কাউকেও এই সুযোগ দেয়া যাবে না এই আয়াতের শিক্ষা বর্তমান সময়েও প্রযোজ্য মুসলিমদের মানসিকভাবে দুর্বল করে দেয় এমন কিছু বলা বা প্রচার করা উচিত হতে পারে মুসলিমরা আসলেই দুর্বল তাদের মাঝে অনৈক্য আছে কিন্তু তা সত্ত্বেও এমনভাবে কোন কথা বলা উচিত নয় বা রটানো উচিত নয় যা মুসলিমদের মনোবল ভেঙে দেয় মুসলিমদের অন্তরে এই ধারণা প্রবেশ করানো উচিত নয় যে তোমাদের শত্রুরা অজেয় ওদের সাথে তোমরা কখনোই পেরে উঠবে না তোমাদের কোনো শক্তি নেই তোমরা দুর্বল তোমাদের কোনো আশা নেই কোন ভবিষ্যৎ নেই ইত্যাদি দায়িত্ব হচ্ছে আশার বাণী সঞ্চার করা উম্মাহকে উৎসাহ দেয়া উম্মাহকে মনে করিয়ে দিতে হবে যে তারা হল মানব মধ্যে শ্রেষ্ঠ জাতি উম্মাহকে তাদের গৌরবময় অতীত এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন কুফফারদের সামর্থ্য শক্তি ও ক্ষমতা নিয়ে এবং মুসলিমদের মধ্যেকার অনৈক্য নিয়ে এমনভাবে আলোচনা করা উচিত নয় যে যা মুসলিমদের মনোবলকে নষ্ট করে দেয় তাদের হতোদ্যম করে দেয় এবং তাদের দুরাবস্থাকে তাদের নিয়তি হিসেবে স্বীকার করিয়ে অলস বসিয়ে রাখে কৌশলগত কারণে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে তবে তা কখনোই যেন মুসলিমদের উদ্যমকে पूर्व आलोचना शेष्लम प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू कम स्लैश रफ्स मीडिया www.youtube.com dot com slash org two